আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাত আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল্লাহ আমার প্রাণ প্রিয় শ্রদ্ধে ভাই বোনেরা আমরা আমাদের নির্ধারিত যে আলোচনা সেটা আমরা এই পর্ব থেকে আমরা শুরু করছি তো প্রথমে আমাকে যে বিষয়ে আলোচনার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হল মুমিনের পরিচয় মুমিনের পরিচয় এবং ইমানের রোকন বা স্তম্ভসমূহ छोट छर्ती मद्रासा तक छोटे बी उर्दू तेज पाकिस्तान उर्दू ते एक बिल बर नाम हल तलीम इसलम बांगला हल इसलम शिक्षा से बीटे सर्वप्रथम प्रश्न छ बोटा प्रश्नोत्तरे प्रश्नोत्तरे तो सर्वप्रथम प्रश्न तुम कौन हो तुम कौन हम तुम्हें तो शुन यटार उत्तर क्यों एम छा एक मानव यहां बरंच उत्तरता मई मुसलमान हाई मुसलमान हम मुसलमान जिज्ञासा करवी ररन पुरुष महिला रही सबाई तो चोप वाला दुई हाथवलाई पाओव वाला एक माथा वाला अपन नीलफामारी थे बस उठे ढाका जब सबा एक रकम যে বললাম সবাই একরকম কে মুসলমান কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান কে ইয়াহুদি এটা গায়ে বুকে বা লেখা আছে মুসলমান আরেকজনের পিঠে খ্রিস্টান তাহলে দেখলে বুঝবো যে এ খ্রিস্টান আরেকজনের বুকের মধ্যে বা ভিটের মধ্যে লেখা আছে মানে বৌদ্ধ তাহলে বুঝবো বৌদ্ধ আমি আমার প্রিয় ভাই বোনদেরকে জিজ্ঞাসা করি এমনকি কিছু লেখা আছে না লেখা নাই ফুটবল খেলা হলে ক্রিকেট খেলা হলে অনেকে করে কি ওই যে যেই দলের সাপোর্টার বুকের মধ্যে লেখি রাখে ব্রাজিল আর্জেন্টিনা অথবা অথবা ভারত বাংলাদেশ আবার এমন এখন তো গেঞ্জি বানিয়ে ফেলাই অর্থাৎ আমরা বুঝি ও এরা হল ভারতের সাপোর্টার এরা হলো বাংলাদেশের সাপোর্টার এরা পাকিস্তানের সাপোর্টার কি আমার খেলার বৈদ্যপর লেখা থাকে কিন্তু কে মুসলমান কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান এগুলি কি কোনো গায়ের মধ্যে রেখা আছে কিন্তু তারপরেও কিছু মুসলমান আছে না নাই কিছু হিন্দু আছে না নাই কিছু বৌদ্ধ আছে না নাই হইতে পারে একই বাসের ভিতরে আপনি জানেন না হয়তো কয়েক ধর্মের লোক রয়েছে বাহ্যিক দৃষ্টিতে সিনার কোন কায়দা নাই সব তো দুই ফাওয়ালা দুই চোকওয়ালা তাহলে এখন আমার ভাই সামনে প্রশ্ন তাহলে কোন জিনিসের কারণে কিছুর উপর ভিত্তি করে আমি বলি হি এ মুসলমান এ হল একজন হিন্দু এ হলো একজন বৌদ্ধ এ হলো একজন খ্রিস্টান এ হল একজন অগ্নি পূজক এ হল হল মূর্তি পূজক এ হল এই তো प्रश्न हल क्या मौमिन मुसलमान बोली उत्तर दीसर भित जन के बोली उत्तर दी कौन हिंदू के हिंदू बोली उत्तर हल से বিশ্বাস তার হৃদয়ে লালন করে কি যে নাকি হিন্দু ভাই যিনি তিনি এমন কিছু বিশ্বাস তার অন্তরে ধারণ করে লালন করে ফোষণ করে যার কারণে আমরা বলি যে ও এই জাতীয় বিশ্বাস পোষণ করে তাহলে তো ইনি হলেন হিন্দু কথা ঠিক না বে ঠিক আবার আরেকজনের ব্যাপার বলি এই এই এই এই এই এই ধারণা পোষণ করে এই এই বিশ্বাসে বিশ্বাসী। ও এগুলো তো হল খ্রিস্টান ধর্মের বিশ্বাস মনে করেন কাজেই এ হল খ্রিস্টান ঠিক এইভাবে আমি যে মুসলমান আমারও অন্তরে এমন কিছু গুরুত্বপূর্ণ মৌলিক বিষয় রয়েছে যেগুলোর উপরে বিশ্বাস করার কারণে আমি কি হয়েছি মুসলমান আমি হইলাম মমেন যে বিষয় আজকে আমাদের এখানে আলোচনা তো আমরা কি করব। এই মোমেনের পরিচয়ের সাথে সাথে কি কি বিষয়ের উপরে বিশ্বাস পোষণ করার কারণে সে ইমানদার হল আমি ইমানদার হলাম আমি মুসলমান হলাম এই বিষয়গুলো আমাদের প্রত্যেকের একবারে স্পষ্ট করে জানা থাকার দরকার আছে না নাই আছে এই জন্য আমি বলি ইমানের এই বিষয়গুলো যার কাছে যত স্পষ্ট তার ইমানও তত স্পষ্ট হিন্দু আপনারা বেশি জানবেন ওই যে আমার বা ইারা করছে বেশি কারণ তাদের অনেক দেবতার কথা আমরা শুনি আমরা ছোটকালে শুনেছি ৩৩ কোটি কোটি এবং তো ঠিক যে কোনো অস্বাভাবিক কিছু যে কোনো একটা ইয়ে দেখলে কয়ে যে এটা দেবতা সমতুল্য পুজনীয় মানে পূজন করার মানে পূজার যোগ্যতা আছে যোগ্য হ্যাঁ এটা আমরা তো জানি তো এই জাতীয় আঁকি যারা পোষণ করে তাদের ব্যাপারে আমরা বলি যে ওনারা হলেন হিন্দু কারণ এই জাতি আতে শোষণ করে যেমন আমার এই ভাই সোয়াইব যে কথাটা বলেছে সোয়াইবের অনুভূতিটা দেখেছেন যে একজন মানুষ মৃত্যুর পর তাকে যে সম্মান করা তার যে কারণ হাদিসের মধ্যে আসে আমাদের ইসলাম ধর্ম কি বলে কয়ে যে জীবিত অবস্থা একজন মানুষের সম্মান যেরকম মৃত্যুর পরেও সেইম সম্মান আর ওরে পুড়ি ছাই করি তারপরে তারপরে গঙ্গা ভেসর ফিজারি কয় মানে বেসে দিতে হয় তো এই যে খ্রিস্টানরা তো সারা পৃথিবীতে মানে আমরা আমরা মানে কি তারা নিজেদেরকে মনে করে তারা নিজেদেরকে মনে করে যে পৃথিবীতে সবচেয়ে মানে সম্মানিত মর্যাদাবান পাওয়ারফুল শক্তিশালী হলো কে খ্রিস্টান শোনেন এই খ্রিস্টানদের আকিদার মতো এত ভ্রান্ত আকিদা খ্রিস্টানরা তৃতীয়বাদে বিশ্বাস করে তৃতীয়বাদ মানে হল নাউজ বলেন আগে মানে হ্যাঁ বলে যে খোদা বা আল্লাহ হল তিনজন এবং লজ্জার কথা হল এর মধ্যে মূল আল্লাহ যিনি তিনি হলেন তিনজনের মধ্যে তৃতীয় ব্যক্তি কফ্লা কুফুরি করেছে ওরা আসলে এরা তো কাফের আসলে এরা কি লাকাতে কাছে নিশ্চিত ভাবে আল্লা কালো যারা বলেছে বলতো তো সলমের কথা আল্লাহ হলেন তিনজনের মধ্যে তৃতীয় দেখছেন এরা নিজেদেরকে বলেছে তারা হলো সভ্যজাতি আর বাকি দুইজনকে একজন হলো ইসা ইলিয় সালাতাম একজন হলো হের মা মরিয়া মরিয়া আর তার খাওয়ার প্রয়োজনও পড়ে না এই হলো আল্লাহর গুণ আর এরা বলে কি এরা ওই এমন দুইজনকে মানে আল্লাহ বলেছে যারা আসলে খায় لقد كفر الذين قالوا إن الله هو المسيح بن مريم هل سترى؟ قلت لأيها وقلت لأيها مال مسيح بن مريم إلا رسول تقول مال مسيح بن مريم مريم مثل مسيح يعني إِسَى الصلاة والسلام فنحن نمت بأس الله الرسول কি সুন্দর কথা মাল মাসি সব রসুল কাদমিন কাবলিহির রসুল উনার আগেও তো অনেক রসুল চলে গেছেন আর উনার মা মরিয়াম তিনি ছিলেন সতী সাদবি এবং সত্যবাদিনী তবে কানা নিতাম এরা দুজনে তো খানাফিনা করতো কি কর তো যে নাকি খানাফিনা করতো হে আবার আল্লাহ হয় বুনুল্লাহ অকাল আতিল্লাহ দেখ কয় যে ইয়াহুদীরা বলে ওজাইদ হলো আল্লাহর ব্যাথা নাউজুবিল্লা এই জাতীয় আকিদা তারা করে তারপরে বৌদ্ধ ধর্মের কথা তো আপনারা জানেন যে বৌদ্ধের গৌতম বুদ্ধ যে নাকি আগে রাজা মানে ইয়ে ছিল পরবর্তীকালে তার মনের মধ্যে চেঞ্জ আসছে তখন বাড়িঘর বৌ বউ ছেলে ফেলে সবকিছু বাদ দিয়ে জঙ্গলে চলে গেছে তারপর স্যাপ্টামারি গাছ তলে বসি দেখছেন না এরকম আসন বসি তারপরে তিনি অনেক কথা বলেছেন তার মধ্যে কিছু আছে মানে ইসলামী মূল্য সাথেও মিলে তারপরে অহিংসাপরম ধর্ম হ্যাঁ কিন্তু আবার কয় কি কয় প্রাণী জাতীয় কিছু খাওয়া বন্ধ বন্ধই যাচ্ছে না কত কিছু নিজের বানানো তো তো এই হল একটা ধর্ম কিন্তু এটা গ্রহণযোগ্য নয় তো আমি শুধু সংক্ষেপে ইশারা করলাম এই কথা বোঝানোর জন্য যে আমরা যেটাতে বিশ্বাস করি সেটা কত ভূত পবিত্র এবং বৈজ্ঞানী সেটা নিয়ে আমরা করব তো আমরা ছয়টি জিনিসের উপরে আমরা ছয়টি জিনিসের উপরে মানে বিশ্বাস স্থাপন করে আমরা হলাম ইমানদার আমরা কি আলহামদুলিল্লাহ বলি সেই ছয়টি জিনিস কি কি সেই ছয়টি জিনিস কি কি তাহলে ইমানের মূল স্তম্ভ ইমানের মূল খুঁটি ইমানের মূল পিলার কয়টি ছয়টি বলেন কয়টি ছয়টি छयटी जिस मशास स्थापन कर कारण गाय फिथिल एख लागे ना गाय फिटिल लिखते हैं नाई कमी छाटी निर्वेजाल विशुद्ध इमान आनार कारण हिलमिम हल्लम मोमिन मोमिन मुस्लिम यह बारे आसें एक, एक নামগুলো একবার বলি বলেন ইমান বিল্লাহ একটা নাম কি ইমান বিল্লা আল্লাহর উপরে ইমান বলুন ইমান বিলমালা ইকা এই আরবিতে বলছে কি দোষ আছে আরো তো বলতে কি দোষা চার বিলে তো বুঝবো ওই যে ট্রেনিং এ যেটা আমরা বলি যে বিশ্বাস এটা হজুরা মানে ফেরেস্তাদের উপরে বিশ্বাস দুই ইমান বিল কুতু একটু আছে ইমান বিল কুতু মানে আসমানি কিতাব উপরে বিশ্বাস হ্যাঁ বলি আসমানি কিতাব সমের উপরে বিশ্বাস এই গেল তিন তারপরে ইমান বিল রসুল অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত যে নবীর গণের উপরে বিশ্বাস এটা হলো চার তারপরে তারপরে হল ইমান বিল ইয় আখের মানে পরকালের উপরে বিশ্বাস পরকালের উপরে বিশ্বাস এই হলো পাঁচ আর ইমান বিল কাদের উপরে বিশ্বাস বলি অর্থাৎ বিষয়ের উপরে আমরা যদি যথাযথভাবে বিশ্বাস স্থাপন করি তাহলে আমরা হয়ে যাব প্রকৃত খাঁটি ইমানদার প্রকৃত খাঁটি মুসলমান আমরা ইনশাল্লাহ অল্প অল্প করে সপ্তার ব্যাখ্যা করতে পারবো না অল্প অল্প করে আপনাদের সামনে এগুলোর একটু আলোচনা আমরা ইনশাল্লাহ করি ইনশাআল্লাহ আমরা বলো ইনশাআল্লাহ দেখেন দলিল আছে প্রত্যেকটার জন্য কোরআন কারিমের মধ্যে এবং হাদিসের মধ্যে দলিল আছে প্রমাণ আছে প্রমাণ ছাড়া কোনো কথা বলা যাবে না গ্রহণ করা যায় বলি এই প্রমাণ ছাড়া দলিল ছাড়া কোনো কথা গ্রহণ করা যায় বলি ওই দলিল কি আসল না নকলই তৈব দলিল কি আর বলি কি দলিল যদি জাল দলিল নি আপনাদের যেটা বুয়া এরকম দলিল হলে এইটা দিয়ে যদি কেউ যদি টাকা দেয় তাহলে দোকা খাইবুকে খাইত না একবারে খাটি পিউর নির্ভেজাল দলিল লাগবে তো এই ইমান যে ছয়টা জিনিসের নাম ইমানের ছয়টা এইটার দলিল কোরআন শরীফেও আছে এটার দলির আমিমা উনিরাইলে হিমের বিহি মেনুন কুল্লুন আমি তু বিহি ওসুলি রবীহি তার রবের পক্ষ থেকে তার নিকটে যা নাজিল করা হয়েছে কয়ে যে রসুল ইমান এনেছেন ওইটার উপরে যেটা তার আল্লা পক্ষ থেকে তার নিকটে নাজিল করা হয়েছে অলুন এবং ইমানদারেরাও বিশ্বাস করেছে তাহলে কিসের উপরে বিশ্বাস করেছে আমানা বিল্লাহে তারা প্রত্যেকে ইমান এনেছে আল্লাহর উপরে তার এক আমানা আমিহি তার ফেরেস তাদের উপরে অকুতুবিহি আসমানি কিতাব সমূহের উপরে উপরে বিশ্বাস করেছে কল্যাণ শরীফের আরেক জায়গার মধ্যে আছে আরেকটা দলি সেখানে অলিয়া মিল একত্রিত হয়েছে ওই যে লাইসা বিল্লির আন তউল্লু উজুহাকুম ক্বিবালাল মাশরকি ওয়াল মাগরিব ওয়ালাকিনাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালায়িকাতি ওয়াল কিতাবি ওয়ান নবীয়িন তো এখানে আমরা পাই পাঁচটার কথা আর তাকদীরের কথা পাই 27 প্যারায় ইননা কুল্লা শাইইন খালাকনাহু পরিমাণ মতো তকদির সহকারে সৃষ্টি করেছে। তাইলে এই পাঁচটা দলিল পাইলাম আর শুনেন এই হজরত উমর নাম শুনছেন না দ্বিতীয় খলিফা উমর রানু কি বলে শুনেন বাইনামান একদা আমরা রসুল সাল্লামের মসজিদে বসা ছিলাম কি কিছিলাম। যেমন আপনারা এখন বসে আছেন না সাদিদু সাহি বল শুনবেন কয় ধবে সাদা কাপড় মিসমিশে কালো চুল মানে যে এই লোকটা আসছে কি কয়ে যেটাকে আমাদের নির্বামারের কেউ চিনে না বুঝছেন এই অঞ্চলের কেউ চিনে না আবার এমনও মনে হয় না যে অনেক লম্বা দূর সফর করে এসেছে কারণ কি বলেন জার্নি যদি লম্বা জার্নি করি আসলে শরীরের মধ্যে একটা ক্লান্তি একটা ইয়ে থাকে কিনতে পারে নিট এন্ড ক্লিন কাপড় সুপর আবার পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু স্থানীয় বলে মনে হয় না চিনে না আচ্ছা বলুন তো ব্যাপারটা কি ইন্টারেস্টিং নয় কি সবাই উৎসুক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে এই লোকটা করছে কি জানেন এসেই আল্লাহ মানে সবাই তো একবারে মানে অপলক দৃষ্টিতে হচ্ছেন ভেরি ইন্টারেস্টিং নজরে সবাই তাকিয়ে আছে হোয়াট ইজ দ্য ম্যাটার ব্যাপারটা কি ওই লোকটা হাঁটু ঘেরে বসল এবং এটা নিয়ে কথা আছে রাখ এবারে কি করে মোহাম্মদ হে মোহাম্মদ আখবের নিয়ে আনিল ইমান আমাকে ইমান সম্পর্কে বলো হোয়াট ইজ ইমান আজকে আমাদের আলোচনার বিষয় আরেক আবার ইসলাম সম্পর্কে আলোচনা করবে আমাদের হাফেজ কামাল তো এই লোকটা আসি বলে কি হ্যাঁ হোয়াট ইজ ইমান ইমান কি জিনিস আমাকে ইমান সম্পর্কে বলুন তো ইমানের পরিচয় কি এই লোকটা আসি জিজ্ঞাসা করে সবাই তো একবারে পিন পতর নিরবতা কি হ্যাঁ নাটক চললে কিরকম কেরকম লাগে না স্টেজের দিকে থাকে ঠিক এরকম তখন এইবারে শোনেন আজকে আমাদের বিষয় ওই লোকটা রসুল আক্রম সাল্লামকে জিজ্ঞাসা করলো ইমান কি জিনিস আর আজকে আমাদের আলোচনার বস্তু ইমান কি জিনিস তাই না তাহলে এইবারে আমরা একবার আসল বোড়া থেকে জানবো দলিল তো না দলিল দলিল এইটাকে দলিল রসুল সাল্লা সুন্দর সুন্দরভাবে বলে জিজ্ঞাসা করছে ইমান কি জিনিস এখন রসুল বলে কি এইটাকে এইবারে শুনেন মনের কান দিয়ে শোনেন ইমান কি জিনিস কি জিনিস হলে কি কি জিনিস আপনার পাঞ্জার আমার মধ্যে থাকলে আমরা ইমানদার হব মুভমেন্ট হব সেটা এখানে আস রসুল বলে আল ইমান ইমান হল আন্তু উমিনাবিল্লাহ অমালা বিল কাদ কি আপনি বিশ্বাস স্থাপন করবেন আল্লাহর উপরে তার ফেরেস্তাদের উপরে তার পক্ষ থেকে প্রেরিত কিতাব উপরে এবং তার পক্ষ থেকে প্রেরিত নবীর অসলদের উপরে এবং পরকালের উপরে আপনি বিশ্বাস স্থাপন করবেন আর তাকদিরের উপরে তাকদিরের ভালো মন্দের উপরে আপনি বিশ্বাস স্থাপন করবেন এগুলো হলো ইমান এই কথা বলার সাথে সাথে ওই লোকে কি বলে শুনবেন কয় যে আসত্তা বা ঠিক বলেছেন মানে আনসার ইজ রাইট উত্তর কি সঠিক হ্যাঁ মানে সদ এখন সাহাবারা কি বলে শুনবেননি সাহাবারা বলে যে আমরা বললাম যে কিরে এই লোকটা জিজ্ঞাসা করলো জানার জন্য এখন উত্তর মোহাম্মদ পরে সে বলছে তাহলে বোধ আগে থেকে উত্তর জানি কি বলেন আগে থেকে উত্তর যেমন শিক্ষকের যদি ছাত্রকে জিজ্ঞাসা করে যে এই যে পার্ট অফ স্পিচ কত প্রকার কি কি ছেলে যদি উত্তর ঠিক মতে দেয় কয়েছে তাহলে বুঝা গেল জিজ্ঞাসা করছে নাকি আমরা অবাক হলাম জিজ্ঞাসাও করে আবার করলে উত্তরও ঠিক হয়েছে ব্যাপারটা কি তাহলে বোঝা গেল নিজে নিজে শিখার জন্য জিজ্ঞাসা করে রাই আসলে তো আসছে আমাদের সবাইকে শেখা তাহজল বাইটা ইনিহি সাবিলা মানে তুমি সাক্ষ্য দিবা যে আল্লাহ কোন মহাবুদ নাই মোহাম্মদাম তার বান্ধব এবং রাসুল এক নামাজ প্রতিষ্ঠা করবা তারপরে জাকাত দিবা তারপরে রোজা রাখবা তারপরে থাকলে সামর্থ্য থাকলে হজ করবা উনি কয় তারপরে জিজ্ঞাসা করছে এসান কি জিনিস এহসান কি জিনিস এহসান তখন রসুলাম বলছেন এহসান হলো আনতা আবুদালা তারা এমন ভাবে আল্লাহ রে মদত করবে যেন তুমি আল্লাহকে নিজের চোখে দেখতেছ ফাইনলাম তখন তারাহু যদি তুমি এমন হও যে তুমি আল্লাহকে দেখছো না তাহলে কিন্তু জিজ্ঞাসা করছে আচ্ছা কে আমদ কবে হবে বুঝছেন কে আমদ কবে হবে এইবারে রসিদাম কি বলে কয় যে মালমাসুল কয় যে কেয়ামত সম্পর্কে যে আমাকে জিজ্ঞাসা করা হয়েছে তো যাকে জিজ্ঞাসা করা হলো তিনি যিনি জিজ্ঞাসা করেছেন তার বেশি জানেন না। এই সেইভাবে মানে উত্তর দিলেন তারপরে রসুল বললেন যে ঠিক আছে তাহলে একটু কেয়ামতের কিছু আলামতটা আলামত বলেন না তখন উনি আলামত বলেছেন বিভিন্ন রকম আলামতের কথা সেখানের মধ্যে আছে তো পরে এইবারে চলে গেল চলে যাওয়ার পর সবাই চুপ রসুল মরঞ্জুর খাতামকে বলে ওমর কিও চিনতে পারছনি তখন এইবারে শোনেন রসুল কি বলেছে হাজা জিবরি যা আল্লাহম দেুম এই হলো আল্লাহর ফেরস্তাদের মধ্যে অন্যতম ফেরস্তা জিব্রিল আল্লাহ তিনি তোমাদের এখানে এসেছেন তাহলে আমার প্রিয়া আমরা এই সবচেয়ে বড় দলিল ইমানের মূল পিলার খুটি স্তম্ভ কয়টি কয়টি কয়টি দলিল আমরা কোরআন থেকেও পেয়েছি দলিল আমরা হাদিস থেকেও পেয়েছি এইবারে আমি অল্প অল্প করে আমাদের মনে করেন এই আল্লাহর উপরে ইমান আনার মানে কি এটার দ্বারা কি বোঝায় আমাদেরও অনেকেই মানে আল্লাহর উপরে ইমান আনা বাস আর আল্লাহর উপরে ইমান আনা মানে কি একটু ব্যাখ্যা করেন না আর আর ব্যাখ্যা ব্যাখ্যা আর এমন করতে পারে না আসলে শুনে আল্লাহর উপরে ইমান আনা এর মধ্যে অনেকগুলো বিষয় আছে গুরুত্বপূর্ণ হল চারটি চারটি বিষয় একটা হল যে আল্লাহর অস্তিত্ব প্রমাণ করা दो नम्बर हल आल्ला स्पष्ट धारणा दरकार आधु इशारा जाब कारण समय तो कम सुन समस्त पृथ्वी सृष्टि अपना तो সৃষ্টির কল্পনা করা যায় একটা সংক্ষেপে বলব স্রষ্টা ছাড়া কি সৃষ্টির কল্পনা করা যায় যদি এটাই হয় তাহলে অবশ্যই এই সব কিছুর পেছনে একজন তিনি হলেন কে আল্লা আপনাদের নীলভামারের আশেপাশে তিস্তা নদী পাহাড় পর্বত নদ নদী নালা গাছ গাছালি ফল ফুল চলনা চন্দ্র তারকা আমি জিজ্ঞাসা করি আপনারা কেউ সৃষ্টি করছেন আছে না কেউ যদি বলে নদী আমি বানাচ্ছি থাপ্পর দিকে পাগল পাগলছে কারণ আল্লাহ তারা বুঝে তো রাজে বুঝা গুলো সৃষ্টি ছাড়া চেষ্টার কল্পনা করা যায় আর এগুলো আপনাদেরকে তো জিজ্ঞাসা করলামে আপনারা বলছেন যে এগুলো আপনারা কেউ বানানো তো কাছে একদম তো বানানো না লাগবো তিনি হলেন কে আল্লাহ অতএব তিনি ছাড়া আর কোন মহবুত নেই অতএব এক বছর তার কি করায় বাদ এই তিনি হলেন সে আল্লাহ আরেকটু যদি সহজ করে যদি বলতাম এটা কি মোবাইল আমি আপনাদেরকে জিজ্ঞাসা করলাম আচ্ছা আপনারা কি কেউ এই মোবাইলের মালিক সবাই চুপ করে থাকলেন কিন্তু ডক্টর সাইফুল্লাহ বলল যে আমি হলাম এই মোবাইলের মালিক এই কথা বলার পর আপনারা কেউ দাবিও করলেন না এবং উনার ইয়েকে ওনার কথাকে খণ্ডন করলেন না এখন বিচারকে আচ্ছা আপনাদের সামনে যখন প্রথম প্লেস করা হলো আপনারা কি কেউ মোবাইলের মালিক সবাই চুপ থাকলেন তখন ডক্টর সাইফুল্লা যখন বলল যে আমি এই মোবাইলের মালিক দাবি করলো তখন আপনারা কেউ এটার কন্টাস্ট করলেন না এই মানে দাবির বিরুদ্ধে মানে কোনো কথা বললেন না এইবারে বিচারকে রাজনীতি গেলে কি আর চিন্তা করুন अतए <laughs> बीना दीघाय हलो मोबाइल टीका सुल्लासम जमीन क्या सब किस सृष्टि बेपारे अपने क्योंकि कखोद दबी कर কিন্তু একজন দাবি করেছেন তিনি হলে আল্লাহ কি আপনি বলবেন যা দেখি নাই তা বিশ্বাস করি না কিন্তু ডক্টর সাহেব মনে করেন গেছে সে যেহেতু গেছে দেখছে আর সে নির্ভরযোগ্য ব্যক্তি কাজে সে যখন বলবে আছে আছেন এটা প্রমাণিত হলো তো শয়তানে কিন্তু একটা কথা বলতে চাইবে শয়তান তো শয়তান শত্রু সে একটা কিন্তু একটা ক্লিক লাগাই দিতে চাইবে সে বলবো কি সব কিছুর জন্য যদি স্রষ্টা লাগে তাহলে তো আল্লাহর জন্য পারে নাউজ তোমরা বলতেছো সৃষ্টি ছাড়া কিছু হয় না সৃষ্টি ছাড়া কিছু হয় না তাহলে আল্লাহ আল্লাহ হ্যাঁ আল্লাহ ওনাকে সৃষ্টি করেছে কে এটা তো একটা প্রশ্ন নাওজবিল্লাহ হইলে হতে পারে আমরা ছাড়া ইমানুয়াল আমরা তো বলি না তিনি তো তিনি খাল তাকে কেউ সৃষ্টি করেন নাই কাজে এই কথা তো শেষ কিন্তু তারা কয়েছে আমরা তো শুকনো কথা বিচবে না ইয়ে করি বলতো তখন আমরা বলি ঠিক আছে মানিয়ে নেই মিনি নেই আল্লাহারে সৃষ্টি করছে এ তখন প্রশ্ন হইব হেরে সৃষ্টি করছে কে হইব কি বলেন যদি বলি যে সৃষ্টি করছে এ তাই প্রশ্ন হইব হেরে সৃষ্টি করছে কে তাহলে যদি বলি যে হেরে সৃষ্টি করছে এ আমি বলবো যে হেরে সৃষ্টি করছে তিনি হলেন আল্লাহ তিনি হলেন কথা ঠিক আছে না তাহলে আল্লাহ আছেন না নাই এটা হলো এবং তিনি একজন লাব তার কোনো কি নাই এগুলোর নাম ইমরান আমার হৃদয়ে আমি এগুলোকে উপলব্ধি করব। যে আল্লাহ রব্বল এই সমস্ত সৃষ্টির একজন স্রষ্টা রয়েছেন তিনি হলেন কে আল্লাহ এবং তিনি এক অদ্বিতীয় তার কোন অংশীদার নাই কারণ কি পুরাণে তো আল্লাহবাক নিজেই বলছে কোরআনে তো আল্লাহ রবিন নিজেই কি করেছেন বলেছেন আসমাল এবং জমিনের মধ্যে এক আল্লাহ ছাড়া যদি আরো কেউ যদি অংশীদার থাকত তাহলে ভেজাল লাগত লাগত কি লাগতো না একজনকে বৃষ্টি আরেকজন না দিতাম না এবার হ্যাঁ একজন কেউ আরেকজন না কিন্তু আজ পর্যন্ত আল্লাহরের সৃষ্টির মধ্যে কোন রকমের ফাঁস লাগবে এটা প্রমাণ করে যে একজনে শুধু পরিচালনা করতে চাই ছোট্ট একটা প্রাইমারি স্কুল হেডমাস্টার কি থাকেনি একজন কারণ দুজন এই কয়জন একজন দেখছেন বংশ পরিচয় বেশ করো বুঝলেন না আমরা ওরা অপরিচিত কাউকে দেখলে তো বলি তোমার বাড়ি বাপকে রে বুঝছেন না তো কাপড়রাও কি করছে মোহাম্মদ সাল্লাহ আলী আসালামের কে জিজ্ঞাসা করে বলছে কি এই তোমার রবের বংশ পেশ করো তখন আল্লাহ রবীন্দ্রাই আল্লাহ তারা আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে আমার বংশ পরিচয় আপনার বংশ পরিচয় বা আল্লাহর বংশ জানতে চায় তাহলে শুনেন আপনি বলে দিন হু আল্লাহ আহাদ তিনি আল্লাহ এক তিনি কাউকে জন্ম দেননি তাকে ও জন্ম দেওয়া হয় নাই এই আমরা যে এখানে এই জন্য পিতাকে বলে ও আলেদা মাতাকে বলে ও আলেদা পিতা হল ও জন্মদাতা মা হলেন জন্ম দেয়নি এই মাকে বলা হয় আরবিতে ও কিন্তু আল্লাহ রব আল হলেন নামিয়ালিদ তিনি কিন্তু জন্ম দেননি তিনি সৃষ্টি করেছেন নট জন্মদাতা তিনি হলেন কি সষ্টা সৃষ্টিকর্তা এই হল আল্লাহ পরিচয় এগুলি হলো ইমানের জিনিস ইমাদের লক্ষণ তোলামিয়ালিদ ওলামিউল আলামিয়্লাহুয়াটা তার সমতুল্য তাঁর সমকক্ষ কেউ নয় তাহলে আল্লাহর উপরে ইমান আনার ক্ষেত্রে আমাদের এই বিষয়গুলো জানা থাকতে হবে যে তিনি আসেন তিনি আসেন কয়জন এই দুইটা জিনিস আমরা বুঝলাম তিন নম্বরে তিনি কোথায় এই এই যদি জিজ্ঞাসা করা হয় যে আইডাল্লা তাহলে উত্তর হবে আল্লাহ আরশে আরশে আজিমের মধ্যে তিনি রয়েছেন আছে ভেরি গুড শুনেন তাহলে এটা যদি জিজ্ঞাসা করা হয় আইন আল্লাহ আল্লাহর অবস্থান কোথায় তাহলে আমরা বলবো কোথায় খিস্তা মা আকাশে আল্লাহর অবস্থান কোথায় আর সে আবার জিজ্ঞাসা করে আপনার উত্তর দেবেন আল্লাহর অবস্থান কোথায় দলিল আর তোমরা কি নির্ভয় হয়ে গেছ बुल आलमी तुम्हारे ऊपर आसमान मान पाथरकाना निक्षेप करब निक्षेप करब्ला क्या कर्म शक्ति प्रिय भाई सर्दे बन कथा शुन अर्थ हलो आल्ला रही कं एलेम तार क्षमता तरह कूदरतर ज्ञान सब जगह क्या ठीक है ठीक येक्ट आकीदा থেকে কয়ে যে সমুদ্রের অতল গহবরে এই মাছ কি করে সেটা তিনি ওখান থেকে জানেন আর তিনি সর্বত্র বিরাজমান কথাটা আচ্ছা আমরাও তো কই নির্বাচনে আসলে কই অমুক তুমি এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে কয় আচ্ছা আমি জিজ্ঞাসা করি আমরা আছি তোমার সাথে এই সাথে থাকার মানে কি উনি যদি আমি তার সাথে আছি এটা নাকি নাকি আমার সাপোর্ট আমার সমর্থন তার সাথে আছে বলেন তো ঠিক আল্লাহ কোরআনে কারিমি যেখানে বলছে ওহু মা কুম আইনে মা কুমতম তোমরা যেখানে আসো আল্লাহ তোমাদের সাথে আছে মানে তার এলেন তার ক্ষমতা তার জ্ঞান তোমার সাথে কথাটা কি বুঝাতে পারছি এইভাবে আমরা ইমান বিল্লাকে করব ইমান বিল্লার ব্যাপারটাকে আমরা এইভাবে আমাদের হৃদয় ধারণ করবো আমি জানি আপনাদের কষ্ট হইতেছে যেহেতু গরমের মধ্যে বসে আছেন কিন্তু নয় একদিন দুই দিন তারপরে তো ইনশাআল্লাহ কিছু যদি আমরা জানতে পারি এটা তো আমাদের আজীবন কাজে দ্বীপ ইনশাল্লাহ বারাকাল্লাহ আপনারা সবাই ধৈর্য ধরে গরমের ভিতরে শুনতেছেন তা আমি যে বলতেছি আমারও তো একটু গরম লাগতেছে ইনশাল্লাহ শোনেন আমার প্রিয় ভাইয়েরা বোনেরা এরপরে আল্লাহ কেমন এই। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয় আল্লাহ কেমন আমরা বলবো কি আল্লাহ রব্বুল আলমিন তাঁর মর্যাদা এবং তার শান যেমন হওয়া উচিত তিনি তেমন কথা ঠিক আছেন কিন্তু তাকে কারোর সাথে তুলনা করা যাবে না তাকে কারোর সাথে তুলনা করা যাবে না কারণ আল্লাহর অনেক গুণের কথা আছে শরীফের মধ্যে আল্লাহর অনেক নাম আসছে না আসে নাই আমরা বলবো কি যেভাবে আল্লাহ রব্বুল আলমী তার কথা বলেছেন তার নামের কথা বলেছেন তার গুণের কথা বলেছেন আমরাও আল্লাহর জন্য সেভাবে এটাকে সাব্যস্ত করব ইট ইজ এনাফ ফরাস এটা আমাদের কি যথেষ্ট কিন্তু আমরা এটাকে তুলনা করতে যাবো না যে আল্লাহ আমরা ওরকম না কেন যাবো না কারণ আল্লাহ নিজেই বলে দিয়েছেন ওইদিকে আমি যাব না তাহলে আমাদের কথা হলো কি আল্লাহ রব্দুল্লা আলমিন তার অবস্থান কোথায় আর বাস তারপরে তিনি কেমন মানে তার জন্য তার গুণাবলী তার জন্য যেভাবে প্রযোজ্য তিনি তেমন আমরাও তো দেখি দেখি আল্লাহের মধ্যে নিজের বলছে ইন স্বামী ইন আল্লাহ বাসির মানে আল্লাহ শোনেন আল্লাহ দেখেন আমি শুধু একটা উদাহরণ দিচ্ছি আল্লাহ তিনি বলেছেন তিনি স্বামী বাসিয়ে স্বামী মানে তিনি দেখেন দেখলেওয়ালা বাসির স্বামীর মানি শুননেওয়ালা বাসির মানি দেখালা মানে আল্লাহ শুনেন আল্লাহ দেখেন আচ্ছা আল্লাহ শুনেন আল্লাহ দেখেন আর কোরআনে কারিমের মধ্যে মজার ব্যাপার হল মানুষদেরকেও আল্লাহ রব্বুল আলমিন বলেছে আল্লাহ নিজে স্বামী আল্লাহ নিজে বাসিরুন ওরে মানুষদেরকেও আল্লাহ স্বামী বাসির বলছে কোরআন শরীফ হ্যাঁ কোরআন শরীফ আল্লাহ বলে আমি মানুষদের কো দেখওয়ালা বানিয়েছি শুননেওয়ালা বানিয়েছি তাহলে আল্লাহ বাসির আর আল্লাহ বলে আমিও মানুষদেরকে সামিম বাসির বানাচ্ছি কিন্তু আমাদের দেখা আর আমাদের শোনা কি আল্লাহর দেখা আর আল্লাহ শোনার মতো ডিফারেন্স বিটুইন আল্লাহ অ্যান্ড হি সার্ভেন্ট এইটা হল আল্লাহর বান্দা আর আল্লা বাজে পার্থক্য মানে আল্লাহ স্বামী আল্লাহ বাসির আমরাও আমাদেরকে যেহেতু স্বামী বলছে বাসির বলছে কিন্তু আমাদেরটা তারটা আকাশ এবং পাথার পার্থক্য এই দেখেন না দেখেন এই দেখেন আমি দেখি কেমনে এখন আমি দেখি আপনাদের সামনের দিকে তাও পাওয়ার কমের কারণে খসমা লাগাই আবার ফিশন দিক থেকে কেউ আসে আমরা ঠুলতে পার আমি দেখব আমার দেখার পাওয়ার এই হলে আমার দেখার পাওয়ার এবারে শুনার কথা শুনেন কয় দিন পরে আর শুনি না শুনি না হ্যাঁ এই হল আমাদের শোনার অবস্থা আর আল্লা রব্বুল আলমিনের দেখার অবস্থা তো বললাম আরশা আজিমে থেকে অতল সমুদ্রের অতল গহবরে কোথায় পিপিলিকে কি করতেছে আল্লাহ দেখতেছে তাহলে আল্লাহর দেখা আর আমাদের দেখা কি এক সুতরাং তার জন্য যেরকম হওয়া উচিত তিনি সেরকম আবার বলি তার জন্য যেরকম হওয়া উচিত তিনি সেরকম কথা ঠিক আছে রে বাংলায় কথা বলেন তার জন্য যেমন হওয়া উচিত বলেন তিনি সেরকম আবার বলেন কথা শেষ এই হল ইমান বিল্লার সংক্ষিপ্ত একটা খানা ইয়ে করলাম যে তিনি আছেন তিনি এক তিনি আরশা আজিমে রয়েছেন এবং তার গুণাবলী হলো এরকম এবারে আসেন দুই নম্বর হল আল্লাহর ফেরেস তারা আল্লাহর ফেরেসটা বলতে কি আল্লাহর একটা সৃষ্টি আল্লাহ সৃষ্টি করেছেন তাদেরকে নূর দি আচ্ছা মানুষদেরকে সৃষ্টি করছে কি থেকে মাটি থেকে আর জিনদেরকে সৃষ্টি করছে আগুন থেকে আর ফেরসাদেরকে সৃষ্টি করছে নূর থেকে আলো দি ঠিক আছে এই ফেরেস তারা হল আল্লাহর বান্দা আমরা যেরকম আল্লাহর বান্দা যেরকম আল্লাগে নাকি তারা ফেরেস যারা মূল তো আল্লাহর বান্দা তাদেরকে স্ত্রীলিঙ্গ বানাইছে বদমাসিরা মুশ্রিকেরা কি করে কয় তারা হল সব আল্লাহর কন্যা সন্তান নাওজবিল্লা বল এই জন্য ফেরস্তাদের আকিদা আমাদের ফেরস্তাদের ব্যাপারে আমাদের আকিদা কিরকম হইতে হবে এটাও কিন্তু জানার বিষয় নয় কি অবশ্যই তাহলে কি হল শোনেন তারা বলে মনে করে আসেন আমরা ফেরস্তাদের ব্যাপারে আমাদের প্রথমে ধারণা কি ফেরস্তারা হলো আল্লাহর বান্দা এক তারা কিসের তৈরি তারা আলোর তৈরি নূরের তৈরি দুই এবং তারা বিভিন্ন আকৃতি ধারণ করতে পারে যেমন নাকি আল্লাহর গুন গান গায় সব সময় এরা আল্লাহ কি করে গুন গান গায় কখনো আল্লাহ নাহ ওহু এবং সবসময় তারা আল্লাহর জন্য সেজা করে ইট ইজ ডিউটি অফ এঞ্জেলস এটা কারিউটি ফেরেসাদের ডিউটি এরা আল্লাহর জন্য সেজ্জা করে এবং হাদিসের মধ্যে আসে আসলাদের মধ্যে এমন এক বিপদ জায়গা নাই যেখানে ফেরেস্তারা আল্লাহর জন্য সেজা করে নাই আর ফেরেসাদের সংখ্যা আমরা আনি। এবং আমরা বলি এরা আল্লাহর বন্দা এবারে আসেন এই ফেরেস্তাদের ব্যাপারে বাতিল আকিদা ফোষণ করে মুশ্রিকেরা তারা বলে ফেরেস্তারা হলো আল্লাহর কন্যা সন্তান কি বলে কন্যা সন্তান তাই না তখন জিজ্ঞাসা করা হলো তাহলে আল্লাহর স্ত্রীরা কারা কয় যে সারা তোর জিন্নে কয়ে জিনদের সুন্দর সুন্দরী মেয়েরা এরা আল্লাহর সাথে জিন্দের সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন করেছে তারা আল্লাহর মাঝে আর জিন্দের মাঝে বৈবাহিক সম্পর্ক স্থাপন করে দিয়েছে নজুবিল্লাহ তাহলে ফেরস আমরা ফেরসাদেরকে বিশ্বাস করি আমরা বিশ্বাস করি ফেরস্তারা আল্লাহর নির্দেশ মোতাবেক এই জমিনের মধ্যে আল্লাহ নির্দেশাবলী সম্পন্ন করে পালন করে কথা ঠিক আছে সম্মানিত লেখক ফেরেস্তারা রয়েছে তারা তোমরা যা করো সব জানে তাহলে এই ফেরস্তাদের একটা ডিউটি হলো আমাদের প্রত্যেকের কাঁধে দুইজন কি আছে ফেরেস্তা আছে এইটা হলো তাদের ডিউটি ফেরেস্তাদের ডিউটির মধ্যে আরেকটা হল যে ওই আনা নেয়া করা জিবুল সালাতাম সাধারণত ওহিনে আসছে ইসরাফুলের ডিউটি হল কি ওই সিঙ্গার নিয়ে বসে আসে আল্লাহ নির্দেশ দিবে কোন শরীফ আছে ফেরস্তার ডিউটি তারপরে ফেরস্তাদের ডিউটির মধ্যে শুনেন আরেকটা ডিউটি হল কি কোথায় বৃষ্টি দিতে হইব কার মৃত্যু হইতে হইব মৃত্যুর জন্য বালাকুল মাত ফেরস্তা আসে না আমরা নাম জানি হারু তা হ্যাঁ হারুতারুত ফেরেস্তার এইবারে শুনেন ফেরেস্তাদের আরো ডিউটি আছে কোথায় বৃষ্টি কোথায় নীলফামারি নীলপামারি নাকি রংপুরে হইব এইটার দায়িত্ব পালন করে কে মানে মি কাইলের অধীনে মি কাইলাম আরো যে সমস্ত কি বলছি এক ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আকাশে কি হঠাৎ করে ম্যাঘের ভিতর থেকে একটা আওয়াজ বের হল ম্যাঘের ভিতর থেকে একটা আওয়াজ বের আওয়াজ কি নাম এইটা শুনে এখন এই লোকটা একটু অবাক হলো ব্যাপারটা করছে কি ওই যে ম্যাগ যেদিকে যাইতেছে রংপুরের থেকে মনে এদিকে ম্যাঘ আসতেছে এখন বৃষ্টি হইতেছে এই লোকটা দেখে ওই যে বৃষ্টি হইতেছে পাহাড়ের পাদদেশে সেখানে একজন লোক একটা কোদাল নিয়ে কোদাল ছিলেননি এই যে কি বলে কোদাইলে না একটা কোদাল নিয়ে ওই লোকটা দাঁড়িয়ে আছে বৃষ্টি ঝরঝর ঝরঝর করে যখন নাকি পড়লো উনি আস্তে করে ওই যেখানে পানি পড়েছে সেখান থেকে তার খেতের দিকে একটা ঝুরি কেটে দিয়েছে ঝুরি মানে নালা নালা কেটে দিয়েছে কেটে দেওয়ার পর সমস্ত পানিগুলো ওই যে পানিগুলো ই হয়েছে পাহাড়ের উপর হওয়ার কারণে অন্যদিকে আর শুষতে পারে শুষে নিতে পারে সব পানি নালা কেটে দেওয়ার পরে এসে উনার খেঁতটাকে একবারে ভরে দিয়েছে সিক্ত করে দিয়েছে এখন এই লোকটা বলল যে ভাই আপনার নাম কি সে বলল নাম দিয়ে কাম কি মানে আমার নামের আপনার কি দরকার উনি বললেন যে না জিজ্ঞাসা করতেছি আপনার নাম কি একটা দরকার ছিল বলুন না কি কারণে তখন উনি বলেন যে আমি এই মেঘের ভিতর থেকে এমন একটি আওয়াজ শুনেছি যে বলা হয়েছে বাগানের কি করো তো আমি উৎসাহী হয়ে হ্যাঁ এইটা জানতে চাইছি তো আমি যেই নামটা শুনেছি আচ্ছা আপনার নাম কি একটু বলুন তো আগে নাম বলে দিলে যদি বলে যে মিসা মিসা যদি বলে আমি হলাম হে এই জন্য বলছে আপনি আগে আপনার নামটা বলেন তখন বলল যে আমা ফুলান আমি হলাম ওরকম আমি এই নামটাই বাগান আমি এই নামটাই মেঘের মধ্যে শুনেছি যে সেখানে বলা হয়েছে অমুকের বাগানের শেষ দাও আপনার নামটাই বলা হয়েছে আচ্ছা আপনার এমন কি মর্যাদা যে মর্যাদার কারণে মেঘ বাঙার মধ্যে আপনার এই কথাটা আমি শুনলাম এই কথা শুনে লোকটা যেমন খুশি হয়েছে আবেগ আপ্লুতও হয়েছে আমার কথা এইভাবে মানে উচ্চারিত হল পরে উনি বললেন আমি তো আসলে আমার কোনো কৃতিত্ব বলতে নাই তবে আমি এই যে বাগানটা দেখেছেন এই বাগানটা নিয়ে আমি যেটা করি সেটা শুনুন আমি কি করি এই বাগানের ফসল যদিন আমি কাটি সেদিন ফসলকে আমি তিন ভাগ করে এক ভাগ সেই দিনই ওই খ্যাতের মধ্যেই আমি গরিব মিষ্কিনদের মাঝে বর্টন করে দে দুই নম্বরে আমি কি করি বাকি এক ভাগ ওই আগামী বছর বাগানের খরচা মানে ইয়ের জন্য আর কি মানে চাষ করতে যা লাগে তা করি বাকি এক ভাগ আমি আমার পরিবারের জন্য পারিবারিক খরচ মেনটেনের জন্য আমি এটা ব্যবস্থা করি তখন তিনি বুঝছেন যে হ্যাঁ যে নাকি এবার ও আকা হু এও বা হ্যাঁ আসে তোমরা যেদিন নাকি ফসল কাটবে সেদিন গরিবদের হক তোমরা দিয়ে দাও এই জন্যই মর্যাদা তাহলে এই ডিউটি পালন করছে কে ফেরেস্তারা এই ডিউটি পালন করছে কে ফেরেস্তারা তাহলে ফেরেস্তাদের ব্যাপারে আমাদের আকিদা হল আমাদের ইমান হল আমাদের বিশ্বাস হল যে আল্লাহর একটা সৃষ্টি ফেরেস্তা নামে আছে কিনা নাই আমরা তাদেরকে দেখি না কিন্তু তারা নূরের তৈরি তাদের ডিউটি এরকম তারা অসংখ্য সবসময় তারা আল্লাহর জন্য সেজা করে আল্লাহর আবাদত করে কখনো আল্লাহ নফরমানি করে না এবং যাকে যে দায়িত্ব দেওয়া হয় সেই দায়িত্ব তারা কি করে পালন করে তার মধ্যে যেমন নাকি এইগুলো ইমানের কথাটা। এবারে আসেন বিল কুতুম আমরা বিশ্বাস করি আমরা বিশ্বাস করি যে বিশ্বাসের কারণে আমরা ইমানদার হয়েছি আমরা বিশ্বাস করি এই দুনিয়ার মানুষদের হেদায়েতের জন্য আল্লাহ রব্বুল আলমীন আসমান থেকে আমি যদি বিশ্বাস না করি তাহলে আমি ইমানা এবং এই আর কারণ ইমানের একটাকে যদি আমি অস্বীকার করি তাহলে আই এম আউট ফ্রম মোমিন তাহলে আপনার যে दल य दल थी की बे खाई समय दी कौन से ইনশাল্লাহ এই কষ্ট আপনাদের আমল নামাত ইনশাল্লাহ রেকর্ড হবে ইনশাল্লাহ ও ফেরস্তারা আপনাদের সকল আমল কিন্তু রেকর্ডার আছে রেকর্ডার ফেরস্তারা আছে ফেরস আমরা এই করি যে আমাদের প্রত্যেকটা কথা মানুষ কোন কথা উচ্চারণ করে না অতচ সে কথার নিকটেই লাদাই হে আদা কৌলি তার কথার নিকটে রয়েছে সদা প্রথম এমন নয় ঢিলে দাঁড়ানো এমন না ঢিলে দ্বারা কোনো ফেরেছে সাথে সাথে রেকর্ড কাটবার প্রধানমন্ত্রী হোক প্রেসিডেন্ট হোক তারপরে দেশের সচিব হোক হুজুর হোক মুজুর হোক যেই হোক না কেন হিন্দু হোক বৌদ্ধ হোক যে করতেছে যে আমল করতেছে সবকিছু রেকর্ড হচ্ছে কি হচ্ছে না এবং যে বলতেছে সাথে সাথে এটা লেখা হচ্ছে কি হচ্ছে না দলের কোরআন শরীফের ছাব্বিশ পারাজুরে ফেজুবিন আতি ফের তাদের উপরে বিশ্বাস করলে এটাও একটা এরকম নামও ফেরত এখানে কবরের মধ্যে কি করবে সুয়াল জবাব ইয়ে করবে আচ্ছা না আচ্ছা দাব সেদিকে এর ফলে তিন নম্বরে বলছিলাম যে আসমানি কিতাব উপরে বিশ্বাস স্থাপন করা জি এই চক্ষু বন্ধ করে দেখ চোখ বন্ধ করলে কি হবে তারপরে আমরা বিশ্বাস করি চারটি বড় বড় কিতাব রয়েছে এছাড়া আরো অনেক ছোট ছোট সহিদা আছে অঙ্গুতা সবগুলোর উপর আমরা বিশ্বাস করি যে দিজ আর ফ্রম আল্লাহ এগুলো সব তার থেকে আসে এবং সবগুলোর আমরা বিশ্বাস করি সাথে সাথে আমরা এটা বিশ্বাস করি এই যে বর্তমান ওরা এই যে বর্তমান ইঞ্জিন এগুলো আর এখন মানে সলিড নাই কি নাই নাই এরা এগুলো কি করে দিছে বিকৃত করে দিয়েছে আবার সাথে সাথে আমাদের পূর্ণ ইমান আমাদের যে কোরআনে কারিম এইটার দায়িত্ব সংরক্ষণের দায়িত্ব নিচে এই মধ্যে করার কারো কোরআন হেরা এইবারে আসেন এই যে ইহুদিরা এই যে নাচাররা তারা কি তারা ইমানদারের দাবি করে আহলে কিতাব বলে তারা কিন্তু আমাদের কোরআন বিশ্বাস করে না আমরা কিন্তু তাদের তৌরার বিশ্বাস করি খ্রিস্টানেরা তারা কোরআন বিশ্বাস করে না আমরা কিন্তু কোরআনকে বিশ্বাস করি প্লাস ইঞ্জিলকে আমরা কি করি বিশ্বাস করি সাথে সাথে আল্লাহ এটার সাথে বর্তমান অবস্থা যেটা জুড়ে দিয়েছেন সেটাও আমরা জানি সেটাও আমরা জানি তো আসমানি কিতাবগুলোর উপর আমাদের এই ধরনের ইমান থাকতে হবে এরপরে হল নবীর রসুলদেরকে যারা পাঠায় আদম থেকে নিয়ে মোহাম্মদ সাল্লা সাল্লাম পর্যন্ত অসংখ্য নবীর রসুল পৃথিবীতে আসছে যাদের মধ্যে ফুসিস জনের ফুসিস জনের নাম কোরআনে কারিমের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন আঠারো জনের আঠারো জনের নাম এক জায়গায় আঠারো জনের নাম কোরআন এক জায়গায় আল্লাহ রবীন্দ্রনা সব নবীদেরকে বিশ্বাস করে কি করি না ইয়াহুদিরা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে মানে না ঈসআর সাল সাল্লামকে মানে না আমরা মুসলমানেরা মুমন মানি ইসাকে তেমন মানি কথা ঠিক না ভেটেছে এইভাবে আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবীর কারো ভাবে কোন রকমের পার্থক্য করি না আমরা জানি নবীদের মধ্যে মোহাম্মদ সাল্লাম তিনি হলেন সর্বশেষ সর্বশ্রেষ্ঠ সর্বশেষ তিলকার রসুল হবদুল্লাহ আলা অনেক কথা রয়েছে এই গেলেন নবীর রসুলদের উপরে তারপরে পরকাল ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট সবই ইম্পর্টেন্ট তার মধ্যে এটা মোস্ট আছে ভেরি ইম্পর্টেন্ট মানে পরকালকে আমরা বিশ্বাস করি তার মানে কি মৃত্যুর সাথে সাথে এভরিথিং ফিনিশ নাকি নতুন একটা জীবন শুরু হবে বলেন এই বিশ্বাস আমাদের আছে আমরা এটাকে বিশ্বাস করে কি করি না আমি শুধু এখন ডক্টর এসে গেছেন আমি শুধু এখন শুধু ইয়ে বলি স্টেশনগুলো বলি মৃত্যুর সাথে সাথে পরকালের ইয়ে শুরু হয়ে যায় মৃত্যুর সাথে সাথে পরকালের অবস্থা শুরু হয়ে যায় এর মধ্যে কাবর প্রথমে কি কবর এই কবর মধ্যে আমরা থাকবো আর কি আল্লাহ যেদিন আমাদেরকে উঠাবেন ইমানুবাস এর আগ পর্যন্ত কবর এটাকে বরগাখি হায়াতে বলা হয় এটা হলো কবর কাবরের পর হল বাদ উত্থান হ্যাঁ ওই মানবিনোম মতো দলে গেছে কবরের পরে কি উঠবে উঠাবে যখন তখন আমরা থাকবো আমি আমার কবরে থাকবে ডক্টর সাহেব ডক্টর সাহেবর কবর থেকে উঠবে আপনি আপনার কবর থেকে উঠবেন সারা পৃথিবীতে মানুষ যে যেখানে আছে সেখান থেকে উঠবে এটাকে বলে নাস সরিয়ে সিটিয়ে থাকবে এরপরে আল্লাহ সবাইকে বিচারের জন্য করবে হাস হাস্রমানি জমা করা হাস্রমানি কি এগুলো হলো পরকালের স্টেশন পরকালের স্টেপ তাহলে কবর বা হাস এরপরে বিচারের জন্য অনেক লম্বা কাহিনী এরপরে বিচারের জন্য নবীদের কাছে যাবে তারপরে রসুলের মাধ্যমে বিচার কার্য শুরু হওয়ার জন্য ইয়ে হবে তখন হবে সবাই ঠিক আছে বিচার হবে ফাইল সবাই দপ্তর ফেস করো আপনারা কি করেন ইয়ে বসলে বিচারক ইয়ে এখন বসে কিনা কয় ওই যে এস দাসে নি কয় এস দাসে বসলে এখন জেলাকে ফাইল রেডি করে হ্যাঁ কি করে আসতে খেলে ফাইল নি ও কাছে ফেস করে না আর্থ আরত আরদের পরে হিসাব ওজন স্থাপন ঠিক আছে ইয়ে করো সাইদে দাড়ি পাল্লা গায় পাল্লা চিনল নি তোমরা গায় পাল্লা চিননি যে কারে মাফ হই দেশে কি কর দাড়ি পাল্লা দাড়ি পাল্লা এই দাড়ি পাল্লা আনা দাউল মাওয়াজিনাল কিসতাল ইয়াউমিল কিয়ামাতে ফালা তুগলাম নাফসুন শাইআ আমি কিয়ামতের দিন এনফার এইভাবে কে আমাদের ফরকালের কাম এগুলো সব ইমানিয়াতের অংশ আমরা আর সেখানের অবাক হয়ে যাবে আছে না সেখানে হাউজে কিন্তু এটা থাকবে তারপর সেরাত থাকবে সেরাতেরাত না সেরাতেরাত থাকবে যে এই সেরাতের উপর দিয়ে কেউ চোখের পলকে কেউ বাতাসের গতিতে কেউ অশ্বর গতিতে এবার ফামিন আর কেউ তো কোন রকম যাইবে কিন্তু তার সমস্ত ইয়ের মধ্যে চেহারের মধ্যে শরীরের মধ্যে মানে আপনার ইয়ের মানে আঁকড়ে ধরার লোহার ইয়ের ছিন্ন থাকবে তারপরে পার হবে আর এরপরে আরেকটা স্টেশন বাকি আছে জানাতে যাওয়ার এটার নাম কান্তারা এটা নাম কি কান্তরা قَنْتَرَى فُورِي إِوَرَا فِي جَنَّةَ জাহান্নাম শুনেন এই হলো পরকাল সম্পর্কে তাইলে ফরকাল এই আমার প্রিয় ভাই বোনেরা ফরকালের স্টেশন হল মৃত্যু তারপরে কবর থেকে উঠা তারপরে ছড়িয়ে ছিটিয়ে থাকা তারপরে হওয়া তারপরে হিসাবের জন্য পেশ করা আমল নামা ডাইন হাতে অথবা বামাতে আসবে সেরাত থাকবে পোল থাকবে এই পোল অতিক্রম করে যাওয়া জান্নাত অথবা জাহান্নাম থাকবে হাউজা কাউসার থাকবে অনেক কথা আছে এগুলো হলো পরকালের সাথে সংশ্লিষ্ট আমরা এগুলোকে যথাযথভাবে বিশ্বাস করে কি করি না এগুলো এখন দেখি নাই কিন্তু না দেখলে কি হবে কিন্তু যে আল্লাহ যা বলেছেন তার দুনিয়াতেই আমরা সঠিক বলে পেয়েছি কাজে সেই আল্লাহর বাকি পার্সেন্ট পরকালে আমরা ইনশাল্লাহ দেখতে পাবো এইগুলো সর্বশেষ অল কাদিহি ওয়ানিহি এই আমাদের তাকদির মানে আল্লাহ রব আলমিন তিনি আমাদের আমরা এই পৃথিবীতে এখতিয়ার পেয়ে স্বেচ্ছায় আমরাকে কি করব এবং আমি আমার আমলের পরিপ্রেক্ষিতে কি জান্নাতি হব না কি জাহান্নামী হব নজবুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন তিনি সব জানেন এবং তিনি শুরুতেই আমার এই তাকদির লিখে রেখেছেন এবং এই তাকদির মোতাবেক আমি আমার জীবন পরিচালনা করছি কিন্তু অর্থ এইটা নয় এই আবার বলি অর্থ এটা নয় যে আল্লাহ লিখে রাখার কারণে আমি বাধ্য হয়ে করতেছি কথা এটা নয় বরঞ্চ আমি যেটা করব আল্লাহ আগাম জানতেন তাই লিখে রেখেছেন এখন আমার সমস্ত কর্মকাণ্ড আল্লাহর লিখার সাথে হুবহু মিলে যাচ্ছে এই হলো তাকদির তাকদীর তাহলে ইমানদার অনেক কিছু বিপদ হল হা জামিন এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা তখন তার সাথে তার মধ্যে সঞ্চনা এসে যাবে কিন্তু খবরদার খবরদার আরেকবার বলি খবরদার এইটা আবার মনে করবে না তা আল্লাহ উল্লিখি রাখছে আমি আমার কি আর কি দোষ যা করতেছি এসব তো এটা না মাকুল কালাহ তোমরা আমল করতে থাকো আর প্রত্যেককে যার জন্য সৃষ্টি করা হয়েছে সেটা তার জন্য সহজ করে দেয়া হবে তো আমার প্রিয় ভাইয়েরা এই হলো সংক্ষিপ্ত মানে ইমানিয়াতের ইমানের রোপণগুলো সম্পর্কে কথা আল্লাহর উপরে ইমান তার ফেরস্তাদের উপরে ইমান আসমানি কিতাবসমূর উপরে ইমান নবী রসুলের উপরে ইমান পরকালের উপরে ইমান এবং সর্বশেষ তকদির উপরে ইমান এই বিষয়গুলো যে নাকি তার হৃদয়ে স্বচ্ছভাবে ধারণ করবে তার ইমান ততটুকু স্বচ্ছ আল্লা রব্বুল আলমিন আমাদের সকলকে ওরকম স্বচ্ছ ইমান ও আল্লা বানিয়ে দিন সবাই বলি আমিনা আপনাদের আমার আলোচনা বলছিলেন আমার আলোচনার আলোচনার আলোকে যদি আপনাদের কোন প্রশ্ন থাকে তাহলে এটা আমরা নিজরা আলোচনা করতে পারি যে শেষে আছে যে আল্লাহ সর্বব্যাপী এবং এত কুচু আছে কুসেই হোসাম আছে মানে আল্লাহর যে আসলটা সমগ্র বিশ্বব্যাপী বলা যায় আল্লাহ আমরা আমাদের কথা আপনার সুন্দর কথা উনি বলতে চাইছে কোরআন শরীফের দ্বিতীয় ভাড়ায় একটা আয়াত আছে আইনামা তুয়াল্লু ফাতাম জল্লাহ তোমরা যেদিকে মানে যেদিকেই তোমরা অভিমুখী হও না কেন আল্লাহ সেদিকে রয়েছেন অথবা আরো স্পষ্ট অহুয়া মাকুম আইনামা কন্তুম তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ তোমাদের সাথে রয়েছে অথবা আরো অনাহান আমি আমার প্রিয় ভাইকে বলতে চাই অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিন সত্যাগত ভাবে তিনি আশে আদিমে সর্বোচ্চ ইয়েতে তিনি রয়েছেন কিন্তু তার এলেম তার জ্ঞান তার মানে কুদরত তার ক্ষমতা তার তৌফিক এগুলো সর্বত্র রয়েছে মানে কি যেখানে রয়েছে আল্লাহ এলেম তার সাথে রয়েছে আমি আবার একটা উদাহরণ দিয়েছি আমি বলছি আমি আমরা আছি তোমার সাথে বলছিলাম না আচ্ছা এই তোমার সাথে মানে কি তার সাথে তার বডির সাথে মিলে না পরন্ত আমার সাপোর্ট হ্যাঁ ঠিক আল্লাহর এলমের দিক থেকে সবার ইয়েতে তিনি রয়েছেন এইবারে শোনেন ওই কথা তো আমরা বলতে চাই না বললে একটু ইয়ে হয়ে যায় যদি বলি সর্বত্র বিরাজমান এই ব্যাখ্যার একবার খারাপ কতগুলো ই আছে আচ্ছা একবারে সবচেয়ে ময়লার যে জায়গা এটা কি একটা জায়গা নয় বলেন ডাকা মানে এটা কি জায়গা নয় কি এই যে খাটের নিচে জুতার নিচে পায়ের ইয়ের নিচে এগুলো কি সব একটা জায়গা নয় তো যদি বলি যে আল্লাহ সর্বত্র বিরাজমান তার মানে কি জুতার নিচেও তার মানে কি বাথরুমের পাইকার অর্থই যে এটা বা মানে সত্যাগত এ কারোর সাথে যে মিলে থাকা এটা উদ্দেশ্য নয় বরঞ্চ যেহেতু স্পষ্ট কোরআন শরীফের আয়াতে বলা হয়েছে যে তিনি আছেন আর যেটা বললাম সেটা তো আপনার কথা তো দিয়েছ ভাই আব্দুল্লাহ না বলল নাম আব্দুল হাব আব্দুল ওহাব ভাইকে তো এটা বললাম যে আল্লাহ বলছে তোমরা যেদিকে অভিমুখী হও সেদিকেই আল্লাহর ইয়ে তার মানে কি ঠিক আছে আল্লাহর নজরের ভিতরে যদি আপনি থাকেন পৃথিবীর যে কোনো থাকা তো আল্লাহ তো আপনার সামনে রইল কি আল্লাহ তো আপনার সামনে রইল এই দিক থেকে এই কথাটুকু বলা হয়েছে সুতরাং এইভাবে আমরা আর আচ্ছা ঠিক আছে এইবারে শোনেন এইটা হলো রসুল হাদিস এইটা বলে দিলে লিস্টে আপনার কাছে আরো প্লেয়ার হয়ে যাবে একদিন রসুল সাল্লাহাল্লাম মানে এক সাহাবার বাড়ির পাড় দিয়ে যাচ্ছিলেন ওর ভিতর থেকে আওয়াজ আসতেছে একজন মহিলা মানে তাকে মারতেছে আর সে কানতেছে আর সে কানতেছে রসুদ দেখে বললেন যে আমার যে উদ্দেশা এখনো তোমরা এই জাতীয় তোমাদের অধীনস্থদের প্রতি ইয়ে করো তখন এই কথা শুনে ওই রসুল্লাহ সাল্লামের সামনে ওই সাহাবি বললো কি ইয়া রসুল্ল্লাহ আমি যেহেতু ভুল করেছি আমি এটাকে আজাদ করে দিলাম আমার ভুলের প্রায়শ্চিত্য স্বরূপ আমি একে কি করে দিই আজাদ করে দিলাম তখন রসুল বলে দিলাম আজাদ করার আগে আমি তাকে একটু পরীক্ষা করে নিই পরীক্ষা করব পরীক্ষা করছে কি শোনেন এই মহিলারে পরীক্ষা করছে কি বলছে পরীক্ষা চলছে কয়ে যে আইন আল্লাহ এই মহিলা কি বলছে কয়ে যে হিস্তামা আসমানে আচ্ছা পরে রসুল জিজ্ঞাসা করে মান আনা এই মহিলা বলতো আমি কি কয়ে যে আন্তারাসুল্লাহ আপনি আল্লাহ রসুল এই কথা বলার পরে আব্দুল কয়টা প্রশ্ন দিয়ে একটা ছিল আল্লাহ কোথায় জবাব দিছে কি তাই একবার আর কোন কথা কোন ব্যাখ্যা না করে পরিষ্কার রসুল সাল্লাহ সাল্লামের সামনে এই মহিলাকে যখন জিজ্ঞাসা করেছে আল্লাহ কোথায় জবাব দিয়েছে আসমানে রসুল বলছে তাহলে সে ইমানদার তাহলে বোঝা গেল আল্লাহ আসমানে রয়েছেন এটা বিশ্বাস করা ইমানেরই একটা কি অংশ তো আল্লাহ রবীন্দন জি জি জন্য সুন্দর ভাষ্য বসেন আমার মনে হয় আমি যখন দক্ষিণ পাকিস্তানে ওই কথা প্রসঙ্গে একবার বলছিলাম যে কোরআন শরীফ তো সে আমার আমরা তো জীবন জীবনঘর আমাদের দেশে আমরা সবসময় কোরআন শরীফ কোরআন শরীফে বলে এইটা একেবারে জীবনঘরে বলতেছি কোরআন শরীফ কোরআন শরীফ কিন্তু সেদিন আমরা ওই লোকে বলেছে কাজিয়া শেখ আপনি কোরআন শরীফ বলতেছেন আল্লাহ তো কোরআন শরীফ বলে না আল্লাহ বলছে কোরআন উ মজিদ কোরআন হাকিম কোরআনুল করিম তো কথাটা ঠিকই তাহলে কাজে কোরআন শরীফ আমরা বলতেছি অর্থ তো আছে ঠিক আছে কিন্তু আল্লাহর ব্যবহার বা কোরআনের সাথে যে সিফত গুণ লাগিয়েছেনভিয়েছেন সেখানে আল্লাহ কোরআন মসজিদ বলছেন নিঃসন্দেহে কোরআনে হাকিম বালা কোরআনে মজিদ বালা কোরআনে কারিম বালা এটা উত্তম কোরআন শরীফ বলার্থী হ্যাঁ কোরআন না কোরআনের নাম তো হ্যাঁ কোরআনের নাম তো অনেকগুলো আছে তার মধ্যে জি জি আর কারো কোনো প্রশ্ন শরীফ আরবি শব্দ শরীফ আরবি শব্দ মানে অর্থের দিক থেকে তো শরীর পানি শ্রেষ্ঠ শরীর পানি শ্রেষ্ঠ শরীফ পানি যদি মর্যাদা মান বলি তাহলে তো কথা ঠিক আছে কিন্তু যদি আল্লাহ যেভাবে ব্যবহার করেছেন আচ্ছা আমি মনে করেন আমি একটা নিজের নিজে ইউজ করতেছি একটা ব্যক্তিগতভাবে এটা হলো একটা আর একটা আল্লাহ নিজে একটা বিশেষণ দিয়ে ব্যবহার করতেছেন আমি জিজ্ঞাসা করি কোনটা উত্তম হবে এই কথাটা শুধু এই প্রশ্নটা এটাই জি আর কোনো প্রশ্ন থাকলে আল্লাহিত প্রাণী বলিয়েছিলাম কি প্রচার করলামের মাঝে এত ভালো যারা আমরা গামী গ্রহণ করছিলাম একটা কথা এই যার নাম যার এই জায়গাটা কোন জায়গা ঠিক সঠিক ছিমে সেটা কি সৌদি কি কি বাংলাদেশ সুন্দর ফসল হ্যাঁ এই তো এই তো প্রশ্ন কি দুনিয়াতে নয় আপনি যে যেটা বলেন সৌদি আরবের কথা বাংলাদেশ দুনিয়া এটা তো দুনিয়াতে না এটা পরকালে তবে সেদিন বিস্তারের জন্য এই পুরা জমিনটাকে এখন যেরকম গোল এরকম গোল থাকবে না একেবারে ওয়সার আল আরদা বা রেজাতান ওয়াইজাল আর্দো মুদ্দ তো মানে আমার ভাই সুন্দর প্রশ্ন করেছে জাকাল খায় এইটা পরকালে সেই জান সেই জাহান্নামের ইয়ে মানে মানে আল্লা রব্বুল আলমিন তিনি তৈরি করে রেখেছেন এইটা নিয়ে তো এখনো কি তৈরি হবে তো যাই হোক আল্লাহ আলমিন বলছেন যে তিনি এটা সেখানে রয়েছে আমরা মৃত্যুর পর আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সেখানে দেবেন আমরা শুধু আমল করব প্লাস আল্লাহজন আমাদেরকে সবাইকে জান্নার দান করেন এই জন্য আমরা দুয়াশা বলে আমি তো এটা আচ্ছা মানে যেটা আমরা সাধারণত দেখি যে মানে তারা জান্নাতে তারা দেখতে পাবে কারণ হাদিসে আসছে এইভাবে কয় যে কি কিন্তু ওখানে দেখতে পাবে কি ভাবনা কিন্তু নাই মানে হিসাবের সময় কিন্তু যেটা বলতে চাই সেটা হলো যে এটা আছে জান্নাতিরা যখন জান্নাতে থাকবে থাকার পরে ফেরে আল্লাহ বলবে যে এই তোমাদের আর কিছুর দরকার আছে নাকি আর কিছু লাগবে কিনা কই আল্লাহ না চাইতে তো সব দিস আর কি আছে ওরা তো আর কল্পনা করতে পারে আর কি আছে তখন আল্লাহ বলছে না আরো বড় নয় আছে আমার সাক্ষাৎ তো এখান থেকে বোঝা যায় আর কি আগে কিন্তু সাক্ষাৎ হয় নাই কারণ আগে যদি সাক্ষাৎ হতো তাহলে তো এ কথা আর বলতো না এটা হচ্ছে পক্ষ থেকে দেওয়া মানে তারা অটোমেটিকলি তার কাছে চলে যাবে সেখানে কিন্তু এমন নয় আল্লাহ প্রত্যেকের সামনে সরাসরি উপস্থিত সুন্দর ফাঁসা সুন্দর জি সব আছে তো ওরা জহরি আছে না মামা মানু ওরাহরি ফাঁস ভাই তাহলে বুঝা গেল আপনার এই কথা দ্বারা আমারও কিছু স্পষ্ট হয়েছে যে কারণ যদি আল্লাহকে যদি তারা আগেই যদি দেখলে কি জানেন যখন নাকি দেখিয়ে আসবো বউ বলবো কি তুমি যে মানে আল্লাহকে দেখার আগের চেহারা আর আল্লাহকে দেখে আসার পরের চেহারার মধ্যে আকাশ পাতাল পার্থক্য হয়ে যাচ্ছে তখন বলবো যে বউ বলবো তার বৌদ্ধ বৌদ স্ত্রীর স্বামী রে স্বামী বলে দিন আমরা আল্লাহকে দেখব আল্লাহ আমাদের সকলকে বাড়ি তালা যারা আমাদেরকে সৌভাগ্যবান করুন আমিনা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার আমার কথা বেজারটা জানা ছিল নাকি তাই